যে প্রান্তে বসে পিএস দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আয়োজনে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ আমাদের মাঝে আজ কবিরা গুণা স্বাভাবিক হয়ে গিয়েছে সাধারণভাবে একান্ত অবজ্ঞায় অবহেলায় নিজেরা কবিরাগুনায় জড়িয়ে যাচ্ছি শুধু তাই না আমাদের পরিবার পরিজন আপনজন দেশ আর জাতিতেও কবিরাগুনা ছড়িয়ে পড়ছে অথচ আল্লাহ ফায়ানা হুত আলা এই কবিরা গুণা ক্ষমা করবেন না তৌ ছাড়া আর তৌ করলে ক্ষমা করবেন বটে তবে আগে জেনে নেওয়া উচিত আমাদের কবিরা গুণা কি তার প্রকৃতি কী কেমনভাবে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে আর জানলে তা থেকে বেঁচে থাকা খুব অবশ্যই সহজ বন্ধুগণ আমাদের এই উদ্যোগ কেবল পরস্পরে ওসিয়ত করে আলোচনা করে পর্যালোচনা করে কবিরা গুণগুলো জেনে নেয় তার থেকে বেঁচে থাকার প্রয়াস মাত্র আল্লাহ ফায়ান্দা হুয়াত আলা আমাদের সকলকে কবিরা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দিন আর আমাদের প্রত্যেককে যা জানবো তা আমল করার তৌফিক দিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হল প্রতিকৃতি আঁকা অথবা মূর্তি আর প্রতিকৃতি প্রতিচ্ছবি বানানো এটা একটি কবিরা গুণা হা না হতালা আমাদেরকে নিজের তার পদত্ব আকল তার পদত্ব বিবেক তার প্রদত্ত বুধকে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করে করে তার প্রদত্ত নিয়ামতগুলোকে সমন্বিত করে সংযুক্ত করে সম্পৃক্ত করে গবেষণা করে রিচার্জ করে অনেক কিছুই তৈরি করতে ক্ষমতা দিয়েছেন কিন্তু মৌলিকভাবে মৌলিকভাবে মৌলিক সৃষ্টির কোনো কিছুই সৃষ্টি করার ক্ষমতা দেননি আর সৃষ্টি করার ক্ষমতা যেহেতু দেননি তাই এর প্রতিকৃতি এর আকৃতি এর দৈর্ঘ্যপ্রস্থ ভেদ সম্মলিত কোন কাটামো তা তৈরি করাকে নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ এবং মানুষ পারবে না যা পারবে না তা করবে কেন স্বাভাবিক এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে গেলে তিনটি বিষয় আমাদের সামনে আসে একটি হলো নিকিল সৃষ্টির স্বাভাবিকতা আল্লাহ সৃষ্টি করেন তার সৃষ্টি আর আরেকটি হলো বিজ্ঞান বিজ্ঞানময়তা আর আরেকটি হলো যে অদ্লাস ভান আহ তালার প্রদত্ত যোগ্যতার বলে বিজ্ঞান আর বিজ্ঞানময়তাকে কাজে লাগিয়ে মানুষের নিজস্ব কোনো সৃষ্টি বন্ধুগণ এই তিনটি জিনিসকে যদি এক এক করে ভেঙ্গে বলি তাহলে দেখুন অদ্লাশ ভান আহ তালা তিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন আকাশ আর জমির সৃষ্টি করার আগে বিশাল আকাশের কোনো কোনো নমুনা কোনো পূর্ব কাটামো ছিল না তিনি জমিন সৃষ্টি করেছেন জমিন এর আগে আর কোন নমুনা ছিল না তিনি বাদিয়া বুল আলমিন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন তাই তিনি বাদিয়া ওয়াতি আকাশ আর জমিন তিনি নিজের থেকে সৃষ্টি করেছেন শুধু তাই না তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের বসবাসের উপযোগী করার জন্য আকাশ আর জমিনকে দিয়ে সুন্দর আকাশটাকে তিনি আকাশ থেকে অবতীর্ণ করেন বৃষ্টির পানি আর আকাশ থেকে বৃষ্টির পানি নামলে ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে উৎপাদিত হয় ফসল আমরা খাই তালা এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন বৃষ্টি আর ফসল তিনি সৃষ্টি করেন আর তা ভোগ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন আমাদের সৃষ্টির প্রক্রিয়াগুলো নিজেই কেরিমে বলে দিয়েছেন রবিন বলেছেন প্রথমহীতেই বলেছেন মানুষ মানুষকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন আলাক থেকে আলাপ কুত থেকে কিভাবে আসে সোরা তো বাবার মেরুদণ্ড আর মায়ের বক্কেশ থেকে বের হয় রব্বুল আলমিন বাবার মেরুদণ্ড মায়ের বক্ক দেশ থেকে বের হওয়া শুক্রাণুর আর ডিম্বানুর একত্রিত নিষিদ্ধকৃত বাস্তবতা আমাদের সৃষ্টি করেছেন তবে এর প্রক্রিয়াগুলো নিজে কোরআন মানুষ তোমাকে সৃষ্টি করেছি নির্যাস থেকে আর মাটির নির্যাসকে প্রথম কারা রিমাকিনের মধ্যে রব্বুল আলমিন সুরক্ষিত কুঠিরের মধ্যে মাটির নির্যাস থেকে আমাদের জন্মের মূল সূত্র রব্বুল আলমিন সূচনা করেছেন তা হয় আলাক আলাক হয়েছে মদকা মদকা থেকে হয়েছে হার হারকে রব্বুল আলমিন সুন্দর করে গুস্ত আর চামড়া দিয়ে ছাউনি দিয়ে দৃষ্টিনন্দ নয় মানবের বাচ্চা মানুষ হিসেবে আমাদের সৃষ্টি করেছেন অন্য যত প্রাণী যত জীব রব্বুল আলমী সৃষ্টি করেন তদাস তার সৃষ্টি জগতে স্বাভাবিকভাবে দুইটি ভাগ করে একটা হলো আমরা সাধারণত পড়তে গিয়ে বলি জড় জগৎ আর একটা জীব জগৎ তো জীব জগতের মধ্যে স্বাভাবিকভাবে মানব হল সর্বশ্রেষ্ঠ জীব আর মানবের পরেও অন্য যত জীব যা চলাফেরা করতে পারে চলতে পারে হাঁটতে পারে আওয়াজ করতে পারে বাচ্চা জন্ম দেয় এরা হল একটি একটি গুত্রভুক্ত আর আরেকটি জীবের মধ্যে আরেকটি গুত্র রয়েছে যেমন বৃক্ষ এটাও জীব পাথর তারও জীবন রয়েছে সেও জীব তো বৃক্ষ বৃক্ষ এবং পাথর সহ নদী নালা নদ নদী ন্যাচারাল সুন্দর দৃশ্য শুধু তাই না বৃক্ষের অনেকগুলো জাত প্রকার আর প্রকরণ রয়েছে সৃষ্টি জগতের মানুষ এবং চলমান প্রাণী যা জীব যা চলে এই সবগুলোকে কেন বলে আর্মি নিদর্শণ করেছেন এর কোনো একটা কেউ তৈরি করতে পারে না বিজ্ঞান যতই অ্যাডভান্স হোক না কেন দুর্ভাগ্যজনক বিষয় হলো। আজ বিজ্ঞানের পরিচয় এবং বিজ্ঞান কাকে বলে তা চর্চা এবং আলোচনা করতে গিয়েও আমরা উলট পালট করছি আমরা বিজ্ঞানকে কখনো কখনও আল্লাহ ভান আহুত আলার মহান কর্তৃত্ব এবং ক্ষমতার সামনে একান্ত প্রতিরোধক অথবা প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দিচ্ছি নাওদিল্লা অথচ বিজ্ঞান কি সহজ ভাষায় বললে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য মাঝে মাঝে বিজ্ঞানকে আমরা আল্লাহ ভান আহুয় আলার সাথে প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দিচ্ছি তার ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে সমান্তরাল অবস্থানে দাঁড় করানোর অপচেষ্টা করছি অথচ জানা উচিত বিজ্ঞান কাকে বলে খুব সহজ ভাষায় বিজ্ঞানের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে বলতে হয় এই নিখিল বিশ্বের অন্তহীন সৃষ্টি অন্তহীন রহস্য অম্যোচনে নিখিল বিশ্বের এই নিখিল বিশ্বের সকল সৃষ্টির অন্তহীন রহস্য অম্যোচনে মানুষের অর্জিত জ্ঞান অভিজ্ঞতা তত্ত্ব আর তত্ত্বের সুষ্ঠ আলোচনা পর্যালোচনা এবং গবেষণার নাম বিজ্ঞান সহজ ভাষায় বিজ্ঞান মানে এই নিকিল সৃষ্টির অন্তহীন রহস্য নিকিল সৃষ্টির প্রত্যেকটাই রহস্যময় এর রহস্য উদ্ঘাটন মানুষ তার নিজের উপকারের জন্য কল্যাণের জন্য রব্বুল আলমিনের ইবাদত হিসেবে সকল সৃষ্টির রহস্য উন্মোচন করতে পারে করা উচিত কারণ এই পৃথিবীতে একটি কাজ সর্বশ্রেষ্ঠ এই বাদত তা হল জ্ঞান চর্চা করা হওয়া তার সৃষ্টির হ্যাকমতকে সুগভীর পরিকল্পনাকে রব্বুল আলমিনের নৈপুণ্যতা সৃষ্টি নৈপুণ্যতাকে অনুধাবন করা অবলোকন করা বিশ্লেষণ করা ভেঙ্গে ভেঙ্গে বলাটা সবচেয়ে বড় ইবাদক রব্বুল আলম বলেছেন যারা ইমানদার তাদের চেয়ে যে জ্ঞানই তার মর্যাদা অনেক বেশি কেমন এরপর আল্লাহুল্লা মানু ইমান আনলেই একটি মানুষের মর্যাদা সমন্বিত হয় কিন্তু ওহ্লাদি না গুলাল বলেছেন যার জ্ঞান রয়েছে যার অ্যাল রয়েছে যে চর্চা করে সে অনেক বেশি মর্যাদা হয় সুতরাং স্বাভাবিকভাবে ইমান মর্যাদার কারণ কিন্তু ইমানের পরে জ্ঞান অর্জনটা অনেক বেশি মর্যাদার কারণ তাই বিজ্ঞান মানে নিখিল সৃষ্টির এই নিকিল বিশ্বের অন্তহীন রহস্য উন্মোচনের চেষ্টা করা বিজ্ঞান বুধগণ বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুক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 প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশে অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত যুগেতে ভাবে অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি বাংলাদেশে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 আমরা আলোচনা করছিলাম বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কারণ বিজ্ঞানের পরিচয় দিতে গিয়ে আমরা আজ বিভ্রান্তিতে ছড়িয়ে পড়ছি বিজ্ঞানকে অদলাস ভান আহত আলার মহান কর্তৃত্বের সামনে প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দিচ্ছে নাউদ আহমিন্দ আলী কত সহজ ভাষায় বললে বিজ্ঞান মানে এই নিখিল বিশ্বের অন্তহীন রহস্য উন্মোচনে মানুষের অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতা তত্ত্ব আর তথ্যের সুষ্ঠু আলোচনা আলোচনা এবং গবেষণার নাম বিজ্ঞান আর এটা করতে হবে এটা ইবাদত শুধু তাই না তালাম কাবাগর পুনর্নির্মাণ করে মোহাম্মদ সোল্লাহামের জন্যে যে দোয়া করেছিলেন ওই দুয়াতে তার কাজ কি হবে তাও বলে দিয়েছিলেন তিনি বলেছেন রব্বানা ও কাবাগর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলী পুত্র করে নিয়ে বাবা আর পুত্রে আল্লাহ আমাদের পক্ষ থেকে কাবার পুনর্নির্মাণের এই খেদমত কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তারপর তারা দোয়া করছেন রব্বানা আলিহিমা সমাহ আলীহি সালাত পাঠাও এমন একজন রসুল আলিহিম আয়াতিক যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন কিতাব শিক্ষা দিবেন লিখুনি আর নয়। আমরা অনেকে দুর্ভাগ্য হ্যাকমত শব্দটাকে আজ বলি বিপদ আপদে একটু হ্যাকমত করে বলতে পারলি না কোথায় বিজ্ঞানময়তা আর কোথায় হ্যাকমত কোথায় বাদরামি তোর সাল্ল আসমের দায়িত্ব ছিল তিনি বিজ্ঞান শিক্ষা দেবেন তাই পবিত্র করবেন আর বিজ্ঞান শিক্ষা দেবেন রব্বুল আলমিন তার উপর এমন এক কিতাব নাজিল করেছেন নিজেই রব্বুল আলমিন বলেছেন আল কোরআন আল হাকিম কোরআন বিজ্ঞানময় কিতাব সুতরাং বিজ্ঞান দিয়ে আল্লাহর সাথে ধাক্কা দেবা তাহলে কোরআনের মতো আরেকটি কিতাব নিয়ে আসলে চ্যালেঞ্জ করেছেন কেউ পারে নাই তাই বন্ধুগণ বিজ্ঞানের নাম করে বিজ্ঞানময়তার নাম করে বিজ্ঞান মনস্কতার নাম করে অবাস সাথে তার যোগ্যতা তার কর্তৃত্বময় বাস্তবতার সাথে ধাক্কা দেওয়া উচিত নয় কিন্তু যখন রব্বুল আলমিনের যে মাসিও তৈরি করার ক্ষমতা নেই কিন্তু বানাইলাম প্রতিকৃতি এমন জিনিস কাঠামো অবাসনা হাবিব হারাম করেছেন কবি রাগুনা কে আমাদের কঠিন ময়দানে কাঠামো বানিয়েছ তাহলে প্রাণ দাও দিতে পারবে প্রাণ সবাই মিলে চেষ্টা করলে কি একটি প্রাণ তৈরি করতে পারবে অদলাস ভাঙনা হওয়া তাহলে সকল প্রাণ তৈরি করে রেখেছেন প্রাণ রব্বুল আলমী নিজে তৈরি করেছেন আর কারো ক্ষমতা নাই প্রাণ তৈরি করার জীবন তৈরি করার আর জীবনটা কখনো ধ্বংস হয় না মানুষ মরতে পারে কিন্তু মৃত্যু মানে শেষ নয় অনন্ত জীবনের সরু দেহের মাটি মাটি থেকে তৈরি দেহ আবার মাটিতে মিশে যায় পুনরায় এটা ঘুরে ঘুরে আসে কেয়ামতেও রব্বুল আলমী মাটি থেকে উত্তোলন করবেন কিন্তু প্রাণ কখনো নিঃশেষিত হবে না কিন্তু বন্ধুগণ আজ মূর্তি আর প্রতিকৃতি প্রতিচ্ছবির জোহার শুরু হয়েছে আল্লাহ হেদায়ত করুন রব্বুল আরমিন হেফাজত করুন বন্ধুগণ আমরা অনেক সময় সৌন্দর্যের নাম করে প্রতিকৃতি আর কাঠামো তৈরি করি ফকীগণ এই ব্যাপারে একমত যদি ন্যাচারাল প্রাকৃতিক বৃক্ষ পাথর নদী নালা তা তৈরি করে করতে পারে এতে নিষেধ নেই কিন্তু চলমান প্রাণ অর্থাৎ তাহক ইতর প্রাণী তাহক মানব কুষ্টিও এমন যে কেউ যে চলমান যাদের চলার ক্ষমতা রয়েছে এমন কারো কোনো প্রতিকৃতি আকৃতি বা কাটামো তৈরি করা হারাম আজকের পৃথিবীতে অনেকগুলো কারণে আকৃতি প্রতিকৃতি কাঠামো তৈরি হচ্ছে এক নাম্বার যদি বলি পৃথিবীতে কিছু মানুষ তাদের সস্তাকে না জেনে না বুঝে নিজেদের তৈরি করা মাটির আকৃতি এর সামনে সেজদা দিচ্ছে এদের আরাধনা উপাসনা করছে আল্লাহাদেরকে হদায়তনাসিব করুন এই পৃথিবীতে কিছু মানুষ না জেনে না বুঝে তাদের সষ্টাকে না জানার কারণে অথবা অজ্ঞতা অবহেলা আর নিজেরাই শয়তানের দাস হয়ে যাওয়ার কারণে শয়তানের গুলামি শয়তানের আনুগত্য নিজেদেরকে ডুবিয়ে দেওয়ার কারণে কিছু কাঠামো আর আকৃতি তৈরি করে তার এবাদত করে তার উপাসনা করে তার আরাধনা করে আল্লাহদেরকে আদায়াত শিব করুন কিন্তু এরপরে কাঠামো আকৃতি আর প্রতিচ্ছবি প্রতিকৃতি তৈরি করা যারা নাম ইমানদার তাদের মাঝেও ছড়িয়ে পড়েছে বন্ধুগণ আমাদের মাঝে যদি আমরা বলি সহজ বাস্তবতায় কাঠামো প্রতিকৃতি প্রতিচ্ছবি আজ তৈরি হচ্ছে নিজের ঘর বাড়িকে সাজানোর জন্যে বিভিন্ন ধরনের প্রাণের কাঠামো যারা চলমান হতে পারে তা ইতর প্রাণীর অথবা কোনো মানুষেরও আকৃতি তৈরি করা হচ্ছে এর দ্বারা আবিজাত্য প্রদর্শন করা হচ্ছে নাউদ আহমেদ আলিক যদি কারো ঘরে ইতর প্রাণী হোক মানববংশীয় হোক যে কারো কোনো কাঠামো দৈর্ঘ্য প্রস্থ ভেদ রয়েছে এমন প্রতিকৃতি থাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আসল জানিয়েছেন ওই ঘরে রব্বুল আলমীদের রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না যদিও স্বাভাবিকভাবে রয়েছে ফেরিস্তা প্রবেশ করেন না কারণ আজকে আমাদের সমাজে আবিজাত্যের নামে সৌন্দর্যের নামে আমরা ঘরের মধ্যে প্রতিকৃতি মূর্তি আর কাটামো রাখি অনেকে আবার প্রতিকৃতি কাঠামো সম্মান জানানোর জন্য রাখি ফুল দিয়ে কাঠামোর সামনে সম্মান করা হয় যদি সম্মান করতে তাহলে প্রাণ দিয়ে দাও প্রাণ দিলে তো সর্বোচ্চ সম্মান হবে দাও না দেখি পারবে কেউ এবং তার হাবিব যেটা হারাম করেছেন এমনটা করা উচিত নয় সবাই মিলেও তো প্রাণ দিতে পারবে না তাহলে কেন এই দুষ্টামি আজ সম্মান প্রদর্শনের নামে প্রতিকৃতি তৈরি করা হচ্ছে সামনে ফুল দেয়া হচ্ছে বিভিন্ন আয়োজন করা হচ্ছে না এর সাথে যারা জড়িত যেভাবেই জড়িত কবিরা গুণা নিজের ঘরে সৌন্দর্য প্রদর্শনের জন্য আবিজাত্য প্রদর্শনের জন্য কাঠামো রাখবেন মূর্তি রাখবেন প্রতিকৃতি রাখবেন কবিরা গুনা আবার কখনো কখনো হয় এমন যে পুতুল তৈরি করা হচ্ছে পুতুল যদিও ফকি গনে ব্যাপারে দুই মত প্রকাশ করেছেন দুইটি অভিমত প্রকাশ করেছেন একটি হল কেবল বাচ্চাদের শিক্ষার জন্যে যদি কোনো হিংস্র প্রাণীর এমন পুতুল তৈরি করে দেয়া হয় যাতে বাচ্চা দেখলো বুঝলো শিকার জন্যে এটা জাহেজ হতে পারে বলে একদল আলীম অভিমত দিয়েছেন কিন্তু আরেক দলের অভিমত না কোনোভাবেই প্রতিকৃতি কোনোভাবেই কাঠামু। কোনোভাবেই প্রাণের প্রতিচ্ছবি অথবা দৈর্ঘ্যপ্রস্ত ভেদ রয়েছে এমন জিনিস তৈরি করা হারাম ইসলামী শরিয়ত নিষেধ করেছে এটা কবি রাখুন বন্ধুগণ দুর্ভাগ্যজনক সত্য কিন্তু আজ আমাদের মাঝে তা হচ্ছে হচ্ছে অনেকভাবেই হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয়ে আমরা যেন আজ তা ভুলেই যাচ্ছি অনেক ইমানদার অনেক বংশানুক্রমিক মুসলমানেরাও মৃত ব্যক্তির প্রতিকৃতি তৈরি করে রাখছে তাকে সম্মান দেখাচ্ছে প্রতিকৃতি তৈরি করে অনেক ইমানদারেরা বংশানুক্রমিক মুসলমানেরাও অনেক মৃত ব্যক্তির দৈর্ঘ্যপ্রস্ত ভেদ সম্বলিত প্রতিকৃতি আবিষ্কার করে রেখেছে প্রতিকৃতি আবিষ্কার করে প্রতিকৃতি তৈরি করে তাকে সম্মান দেখাচ্ছে বন্ধু যদি সত্যিই ওই মৃত ব্যক্তিটাকে সম্মান দেখাতে চান তাহলে তার জন্য দোয়া করুন তার মাঘ ফেরাত কামনা করুন তার যদি সত্যিই কোনো ভালো আদর্শ থেকে থাকে তা প্রতিপালনের চেষ্টা করুন তার মূর্তির সামনে দাঁড়ায় থেকে সেলুট মেরে এটা কেমন অসার সম্মান কেমন অসাধু সম্মান কেমন অবাস্তব সম্মান বিবেকে বাদে না কিন্তু আজ আমাদের সমাজে হচ্ছে প্রসঙ্গত অনেকেই বলবেন যে ছবি আকা। আমরা আগেই বলেছি প্রাণ রব্বুল আলামিন। তিন ভাগে আমরা স্বাভাবিকভাবে দেখি একটি হল প্রাণী বটে গাছ ভৃক তরুলতা এই সব যা ন্যাচারাল প্রতিকৃতি ন্যাচারাল সিন ন্যাচারাল সিনারি এটা ভিন্ন জিনিস এর ছবি যদি কেউ আঁকে আঁকতে পারে পাহাড়ের পর্বতের নদী নালার বৃক্ষের কিন্তু কোনো ইতর প্রাণীয় তার যত ছোটোই হোক আবার যত বড়ই হোক পাশাপাশি মানুষ এর কোনো প্রতিকৃতি দৈর্ঘ্যপ্রস্থ বেদ সম্বলিত মূর্তি তৈরি করা যাবে না হারাম হ্যাঁ প্রেক্ষাপট বাস্তবতায় আজকের সময়ে এসে ছবি ছবি উঠানোটা প্রয়োজন হয়ে পড়েছে যদিও ফকিগন, ছবি তৈরি করা ছবি ওঠানোর ব্যাপারটা নিয়েও শক্তভাবে কথা বলেছেন কারণ আজকের সমাজ এটা প্রমাণিত অযাচিত ছবি অযাচিত ছবি তৈরি করা এবং এর দ্বারা বেহায়াপনা উলঙ্গতা অশ্লীলতা সর্বত্র ছড়িয়ে দেয়া হচ্ছে সুতরাং যদি কন্ট্রোল করা না হয় মানবতার বিরুদ্ধে অপরাধ এটা আর এটা তো কবিরা গুণা একান্ত প্রয়োজনে ছবি উঠানো যেতে পারে তবে ছবি মানে যার দৈর্ঘ্যপ্রস্ত ভেদ নেই কেবল ছায়াটাকে প্রিন্ট করে নেওয়া হয় ছায়া প্রিন্ট করে নিল প্রয়োজনের খাতিরে যদ্দুর ব্যবহার করলো তাই স্বাভাবিকভাবে ছবি আধুনিক বিজ্ঞানের যন্ত্রের সহযোগিতায় যা উঠানো হয় তাকে হারাম বলা মুশকিল তবে দৈর্ঘ্য প্রস্থ বেদ কাঠামো আকৃতি দেহ এই সব তৈরি করা হারাম যারা এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এর আয়োজনে এর সম্মানে এর প্রচার আর প্রসারে জড়িত প্রত্যেকে কবিরা গুণার সাথে জড়িত বোধগণ একটু বিবেক দিয়ে চিন্তা করলেই সহজে অনুমেয় এটা অনেক বড় অপরাধ অবাসফান সৃষ্টির সাথে কেলেঙ্কারি অনেক কিছুই সৃষ্টি করতে পারি বলে কিন্তু একটা মাচিত সৃষ্টি করতে পারি না তেলে কেন এই বারম্বরতা তাহলে আসুন না আমরা সবাই মিলে সতর্ক হই সাবধান হই প্রতিকৃতি মূর্তি আর প্রতিচ্ছবির মতো জঘন্য অপরাধে জড়িত থাকা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিনালামালাইকুমতুল্লাহ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 হাজার হাজার আমেরিকানদের ইসলাম ইউরোপিয়ানদের এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান